যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের এই সুন্দর আয়োজনে সাদর স্বাগত জানাচ্ছি বন্ধুগণ রমজান মুবারকের পুরনো একটি মাসে আমাদের জন্য সৌম বা রোজা ফরজ করেছেন রোজা আমাদেরকে এই পৃথিবীতে সুন্দর সমৃদ্ধ হতে শেখায় আমাদের জন্যে পৃথিবীর জীবনের হাসানাকে নিশ্চিত করতে শেখায় শুধু তাই না পরকালীন জীবনের হাসানাটাও নিশ্চিত করবে এবং জাহান্নাম অবশ্যই প্রকৃত সা বা রোজাদারের জন্যে রব্বুল আলমিন হারাম করে দেন শুধু তাই না বন্ধুগণ রব্বুল আলমিন এই পৃথিবী অল্প দিনের জীবন থেকেই চিরস্থায়ী জীবনের সুন্দর সমৃদ্ধ জীবনের নিশ্চিত করতে আমাদেরকে আদেশ করেছেন কারণ এই ছোট্ট জীবনের প্রত্যেকটি প্রেক্ষাপট পর্যায়ে কাজ ইচ্ছা ও অনিচ্ছাকে বিশ্লেষণ করে হয়তো চরম অনুগ্রহে রব্বুল আলমিন কাউকে জান্নাত দেবেন অথবা কারো উপরে ন্যায়ের দ্বন্দ্ব ন্যায় বিচার কায়েমের জন্য রব্বুল আলমিন কাউকে জাহান্নাম দেবেন কিন্তু আলাদা নিজ অনুগ্রহ তথা আল্লাহ সফতার পক্ষ থেকে ফাদল, অনুগ্রহ হিসেবে ফাদল হিসেবে জান্নাত যারা পেতে চায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী বুসাল্লাম তাদেরকেও অন্য সৃষ্টির প্রতি অনুগ্রহ করতে আদেশ করে বলেছেন রসুল সাসেমের ভাষায় পরম দয়ালু যারা অশেষ অসীম দয়ালু তাদের প্রতি দয়া করেন এরহাম মানফিল ফিল দি যারা রয়েছে আমাদেরকে অন্যের উপকার করতে অন্যের জন্য নিবেদিত হতে অন্যের জন্য উৎসর্গিত হতে শিখায় শুধু তাই না সাওম বা রোজা একজন মানুষের জীবনে ব্যক্তিগতভাবে অর্থাৎ ব্যক্তির ব্যক্তিগত জীবনে এবং ব্যক্তির সামাজিক জীবনে যে শিক্ষাগুলো দেয় আমরা আলোচনা করেছি এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে আমি খাবো আর আরেকজনে খাবে না তা হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না যদিও দুর্ভাগ্য আমরা কখনো কখনো মুখরোচক স্লোগান হিসেবে কথাটাকে ব্যবহার করি কিন্তু পৃথিবীর কোনো আদর্শ পৃথিবীর কোনো নীতি পৃথিবীর কোনো আন্দোলন পৃথিবীর কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী পৃথিবীর মানুষের সামনে এই কথাটাকে বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারেনি কেবলমাত্র করেছে ইসলাম কেবলমাত্র করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলিউলাম তাই একটি মাস পুরনো একটি মাস রোজা রাখার পরে শেষে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তাল আলিহিআ আলী ওসাল্লাম প্রত্যেক রোজাদার নিজের পক্ষে তার পরিবার পরিজনের পক্ষে ছোট্ট অথবা বড়র পক্ষে নারী অথবা শিশুর পক্ষে একটি বাধ্যতামূলক আর্থিক ব্যয় করাকে আমাদের উপরে রব্বুল আলমিনের হাবিব কর্তব্য বলে ঘোষণা করেছেন শরীয়তের পরিবাসায় থাকে বলে ওয়াজিব এর নাম হল সাদা কাতুল বা আমরা বলি ফিতরা বন্ধু আজকে আলোচনায় ফিতরাকে নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। এর আদ্যপান্ত জানব। যাতে করে সত্যি সাহেব শেরিয়াহ যথাযথভাবে আদায় করতে পারি রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য তার হাবিবের অনুসরণে রোজাটাকে পবিত্রকরণের জন্যে এবং দরিদ্র মিসকিন আর সহায়তের ঈদের চাঁদের हासिटा निश्चित फुटाते इसलम प्रत्येक ईमानदार भित्सभा दान करते उद्बुद्ध कर लक्षण पृथिवीत सब चे बी सब क्ज हलो दाना हालाल डा क्योंकि दान तीन प्रकार एक ती दान हलो साधारण जेनारे जे क्यों दान करते পকেটে এক টাকা রয়েছে পঞ্চাশ পয়সা নিজের জন্য দান তা পরিবার পরিজনের জন্য মা বাবার জন্য রক্ত সম্পর্কীয় আত্মীয়ের জন্য প্রতিবেশীর জন্যে সঙ্গী হিসেবে ভ্রমণকারীর জন্য ঠিক এমনি মিসকিন অসহায় দরিদ্র আর পত শিশু অসহায়দের জন্যে মুসাফিরদের জন্য কিন্তু আর কিছু দান রয়েছে যা শেরিয়াহা বিভিন্ন স্থানকাল প্রেক্ষাপটেই বাধ্যতামূলক করে আর এই বাধ্যতামূলক স্থানকাল প্রেক্ষাপটের সাথে জড়িত দানগুলোর মধ্যে যেমন রয়েছে মান্যত যেমন সাদাকাতুল ফিতের কিন্তু আরেকটা দান নির্ধারিত সম্পদের উপরে পূর্ণ এক বছর অতিক্রান্ত হওয়ার পরে কেবল নির্ধারিত আটটি খাতে ব্যয় করার জন্যেই আল্লাহ সভান তারা আদেশ করেছেন তার নাম জাকাত যদিও বন্ধু জাকাত নামক এই বাধ্যতামূলক আর্থিক খরচের ব্যাপারটা নিয়ে আমরা ইনশাআ আল্লাহ আমাদের এই বৈঠকেই আলোচনা করব ধারাবাহিকভাবে যাতে রমজান দেয়ার অভ্যাস যাদের হয়ে উঠেছে অতীতের বাস্তবতায় আর যারা দিতে চাই রমজানুল মুবারকের রাহমত্মক ফেরাত নাজাদ পাওয়ার জন্যে আর ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম শ্রেষ্ঠ একটি জাকাত যে দিতে চান রমজান করেছেন সাদাখাতির শুধু তাই না বন্ধু বলতে হয় ইসলাম এমন সুন্দর ধর্ম এমন এক সুন্দর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদিও আমরা ধর্ম প্রচলিত অর্থে বলি কিন্তু ইসলাম কোন ধর্ম নয় ইসলাম হলো পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা হ্যাঁ অন্যান্য অনেকগুলো মতবাদের বিরুদ্ধে অধর্ম কুধর্মের বিরুদ্ধে একটি সুপ্রতিষ্ঠিত কমপ্লিট একটি জীবন ব্যবস্থার নাম হল আল ইসলাম আর ইসলাম এর অন্যতম একটি মহত্ব তার বাস্তবতা হল ইসলাম কিছু কিছু অপরাধ কিছু কিছু অন্যায় কিছু কিছু গুণাহ কিছু কিছু দুষ্কৃতিকারিতার বিপরীতে আর্থিক দণ্ড দিলে তা মুছে যায় বলে রব্বুল আলমিন ঘোষণা করেছেন ঘোষণা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ একটি আর্থিক খরচ যার নাম সাদাকাতুল ফিতির কেন করেছেন বিশ্ববি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা নিজে দুইটি কারণ বলেছেন এর এক নম্বর রসুল সালাম থেকে বর্ণিত বিভিন্ন শব্দে তা রয়েছে তবে আরবিতে এইভাবে বলা যায় ব্যক্তিকে রোজাদার ব্যক্তির রোজাটাকে পবিত্রকরণের জন্য রোজা রাখতে গিয়ে পুরনো একটি মাস ট্রেনিং দিতে গিয়ে কোথাও যদি কোন ভুল অন্যায় অপরাধ হ্যাঁ কোথাও যদি কোন অযাচিত অনাকাঙ্ক্ষিত অনিচ্ছায় যৌনতা বা যৌন বিষয়ে কিছু ঢুকে গিয়ে থাকে রব্বুল আলমিন যাতে এ থেকে রোজাটাকে পবিত্র করে দেন আর দুই নাম্বার নাম্বারকে খাদ্য হিসেব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাদাকুল ফিতিরকে আমাদের উপরে বাধ্যতামূলক করেছেন সাদাকুল ফিতির বাধ্যতামূলক অবজ্ঞা করা যাবে না অবহেলা করা যাবে না অস্বীকার করা যাবে না বরং দুটি কারণে আর তার একটি কারণ হল রোজাকে পবিত্র করার জন্য রোজার জাকাত হিসেবে আর একটি কারণ হলো দরিদ্র অসহায়ের ঘরে ঈদের আনন্দ ঈদের আনন্দ যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য সাদাকুল রসুলসল্লাহ তালী বুসালাম কর্তৃক বাধ্যতামূলক রমজানের শেষে প্রদেয় এই আর্থিক দানটা দেওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনি আমাকে মুসলিম হওয়া চাই মুসলমান হবে দুই নম্বর ঈদের চাঁদ উদিত হওয়ার এই সময়ে অর্থাৎ ঈদুল ফিতর এর চাঁদ উদিত হওয়ার পর ঈদের নামাজ যাওয়ার আগের এই মুহূর্তে নিজের পক্ষে পরিবার পরিজনের পক্ষে জন্ম নেয়া সন্তানের পক্ষে পরিবারের সবার পক্ষে সাদাকতুলফিতির আদায় করতে আর দিতে হবে নিজে রোজাটাকে পরিচ্ছন্ন করতে পবিত্র রাখতে আর রোজার শিক্ষায় ধন্য হয়ে মিসকিনকে অসহায় মানুষকে হতদরিদ্র মানুষকে ঈদের আনন্দ যথাযথ ভাগাভাগি করে নেওয়ার জন্য এবার প্রশ্ন করতে পারি আমরা সাদাকলফিতির দেবক ঈদের পরিমাণটা কত মোহাম্মদুর রসুল্লাহ থেকে বর্ণিত যতগুলো সাদাক দেয়ার পরিমাণের ব্যাপারে প্রায় সবগুলো সর্বাগ্রে প্রতিষ্ঠিত হয় তা হল পরিমাণ। বন্ধু এবার প্রশ্ন করতে পারি আমরা সাদাক্তুল ফিতির আদায় করবো খাদ্যদ্রব্য দিয়ে না নগদ টাকা দিয়ে সদকুল ফিতির আদায় সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে এবং ফিতির আদায় করা হয় সরাসরি খাদ্য দিয়ে সদাকিত সরাসরি খাদ্য দিয়ে দেয়া উচিত যেহেতু রসুল সাল্লাহ তালা আলী বুসাল্লাম সাহাবে তাবিন গন এবং ইসলামের ইতিহাসের সকল ধারাবাহিক বাস্তবতায় প্রমাণ পাওয়া যায় সরাসরি খাদ্য দিয়ে দেওয়া খাদ্যদ্রব্যের কী কি জিনিস দিয়ে দেওয়া যায় হাদিস শরীফ রসুল সালাম থেকে এমনকি সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহের জীবন তাবিনগণের জীবন এবং ফকিদের ধারাবাহিক বিশ্লেষণে আমরা খুঁজে পাই সাদাকুল ফিতির আদায় করা যায় গম দিয়ে জব দিয়ে খেজুর দিয়ে কিশমিশ দিয়ে যেকোনো একটি দিয়ে কিন্তু বন্ধু সর্বশেষ সাদাকাতুল ফিতির আদায়ের সময় কোনটি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ রসবেন সাত করেছেন সদাকাতুল ফিতির অবশ্যই আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে ঈদের ময়দানে পৌঁছার আগে দরিদ্রের হাতে পৌঁছে দিতে হবে যদি ঈদের নামাজের আগে যদি দরিদ্রের হাতে না পৌঁছায় তাইলে এটা সাদাকাতুল ফিতির হলো না সাল্লাতুল্লাহ ঈদের পরে যদি দরিদ্র পায় তাইলে এটা হলো সাধারণ সাদাকা ফিতরাটা আদায় হলো না সুতরাং বন্ধু সাদাকাতুল ফিতির ওয়াজিব হিসেবে অথবা রসুলসলাম কর্তৃক বাধ্যতামূলক ফরজ হিসেবে এর পরিমাণটা নিশ্চিত করে প্রতিযোগিতায় অগ্রগণ্য হওয়ার জন্য সর্বোত্তম মূল্য ধরে নিজ নিজ অবস্থানের ভিত্তিতে ঈদের মাঠে যাওয়ার আগে দরিদ্রের কাছে ঈদের দিনের আনন্দ উপভোগ করার জন্যে আমরা সাদাকতুল ফিতির পৌঁছে দেব এমনটা যাতে না হয় যে ঈদের নামাজ শেষে দরিদ্রকে দিলাম অথবা ঈদের দিনে ঈদের মাঠে ঈদের রাস্তায় ভিক্ষুক দাঁড়িয়ে ভিক্ষা করবে আর আমি জরির পোশাকে শরীর ঢাকিয়ে ঈদ উদযাপন করব। আসলে তো এর নাম ঈদ নয় ঈদের খুশি ততদিন অপূর্ণ থেকে যাবে যতদিন সবার ঘরে ঈদের দিনে দারিদ্রহীন সমৃদ্ধির হাসি ফুটে না উঠবে সুফান আমাদের সকলকে সদাকতুল ফিত এর মাহাত্ম গুরুত্ব বাস্তবতা বুঝে যথাযথ ভাবে আদায় করার তৌফিক দিন বন্ধুগণ ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি রমজান হলো রহমতের সাহরি ইফতার তারা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 सर्वोत्कृष्ट सठीक लेंदेन बैध उपा बड़ लाभ इसलमी अर्थन कत सुंदर भाव नान देख ला पर फिर एलम বন্ধুগণ রমজান মুবারকের প্রত্যেকটি মুহূর্ত অন্য সাধারণ মর্যাদায় ধন্য। আমাদেরকে রমজান মুবারকের মাহাত্ম গুরুত্ব মর্যাদা সব বুঝে যথাযথভাবে ইবাদত করার তৌফিক দিন আমিন বন্ধুগণ আরেকটি ইসলামের অন্যতম ভিত্তি তার নাম জাকাত আল্লাহ সফল জাকাতটা ফরজ করেছেন নামাজের মতোই হজের মতোই রোজার মতোই হ্যাঁ আর এই জাকাত আমরা রমজান মাসে অনেকে আদায় করি এটা ভালো কল্যাণের আর এক রমজান থেকে আরেক রমজান টিকে এমনি ভাবে যদি জাকাত হিসাব করা হয় এটাও ভালো কারণ রোজার মাস মানে চন্দ্র মাস এক রোজা থেকে আরেক রোজা মানে একটি চন্দ্র বৎসর অতিক্রান্ত হওয়া আর জাকাত ফরজ হওয়ার জন্য শর্তই হলো এক বৎসর অর্থাৎ বারো মাসের এক বছর বন্ধু এবার যদি আমরা জানতে চাই যে জাকাত এর ইতিহাসকে এর রূপ কি কষ্ট করে সম্পদ উপার্জন করলাম দিয়ে দেব মানুষকে কেবল আমরাই কিতা দিচ্ছি থেকে কুত্তে ইতিহাস ইসলাম নামক একটি জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ বলে অনুমোদন করেছেন যার যাত্রা শুরু হয়েছে আদম আলী ইসাল্লাম থেকে পরিসমাপ্তি হয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে সাল্লাম দাউদ আলী ইসালাম তারা সবাই ছিলেন মুসলিম দেখুন না বন্ধু কোরআন আলী কিরমের সাক্ষী কোরআন আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছে তিনি যখন জন্ম নিলেন তার মায়ের গর্ব থেকে এই পৃথিবীতে মানব জাতির জন্য রব্বুল আলমিনের এক বিস্ময়কর দলিল হিসেবে কেবল মা থেকে কারণ রব্বুল পৃথিবীতে মানুষ তৈরি করেছেন চার ভাবে এক মাটি থেকে তিনি হলেন আদম আব্বলমিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন একজনের দেহ থেকে আরেকজনকে ডাইরেক্ট দেহের অঙ্গ থেকে আরেকজনকে তিনি হলেন হাওয়া আলাইহা আসসালাম তিন নাম্বার। রব্বুল আলমিন সৃষ্টি করেন মানুষ পিতা আর মাতা থেকে বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু থেকে আলাক থেকে আর চতুর্থ রব্বুল আলমিন কেবল মা থেকেই সৃষ্টি করেছেন বাবা ছাড়া আলমিন তার বাস্তব উদাহরণ দিতে গিয়ে বলেছেন আলমিন দৃষ্টান্ত দিচ্ছেন রব্বুল আলমিনের কাছে ইসা মারিয়ামের দৃষ্টান্ত হল যেমন আদমের মতো রব্বুল আলমিন আদমকে ডাইরেক্ট মাটিকে সৃষ্টি করেছেন আর ঈসাকে সৃষ্টি করেছেন কেবল মা থেকে সুতরাং বন্ধু যখন সালাম আলিহিম বৈতুল্লাহাম নামক জায়গায় খেজুরের বাগানে খেজুর গাছের গোড়ায় যদিও খ্রিস্টানরা ইতিহাসটা বিকৃত করে ফেলেছে আল্লাহ তাদেরকে হদায়ত নসিব করো এখন বলে বেতলহামে ইসাদনু মারিয়াম আলিহিম আসসালাম যখন জন্ম নিলেন জন্মের সাথে সাথে মায়ের কুলে তিনি কথা বললেন তুলে ধরেছেন মায়ের কুলে নবজাতক বিবেকবান প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান মানুষের মতো কথা বললেন সুবহানাল্লাহ কারণ রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন নবী করে এবং তিনি রসুল ছিলেন তার মা বেবিচারিনী ছিলেন না অন্যায় করেননি বরং রব্বুল আলমিন তার মায়ের মাধ্যমে তার এক অলৌকিক ক্ষমতার প্রমাণ করেছেন পৃথিবীতে যারা এটা বিশ্বাস করতে পারে না তার জন্য আদম আদমকেও বিশ্বাস করতে পারবে না নউদিনদার কিন্তু বন্ধু ইসারিয়াম আলি হিমা সালাম জন্মের সাথে সাথে মায়ের কুলে মায়ের পবিত্রতা বর্ণনা করে নিজের পরিচয় দিয়ে এবং নিজের দায়িত্ব এই তিনটি বিষয় বলতে গিয়ে যে কথাগুলো বলেছেন সোয়া মারিয়ামের ভাষায় কালা ইদনে আবদুল্লাহ বলেছেন আমি আল্লাহর বান্ধা আতা নিআল কিতাবাম ইক্তি কিতাব নি এসেছি ওয়াজআলানি নাবিয়া আর রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতু হতে পারি খেজুর গাসির গোড়ায় জন্ম নিয়েছি খেজুরের বাগানে জন্ম নি তোমরা মনে করতে পারো বরকত হলো না মনে হয় আমান না আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজাকাতি বাদুম তুহাইয়া আর আল্লাহ জাকাত এবং সালাত ইসা মারিয়াম সালাম নিজের মুখে জন্ম নেয়ার সাথে সাথে মায়ের কুলে নিজেই বলেছেন সুতরাং তার শরীয়তে ছিল যদিও পরবর্তীতে এরব্বুল আলমীন আরও বলেছেন অবরম্বি আলী দতি মায়ের পবিত্রতাও তিনি বর্ণনা করেছেন সুতরাং বুদ্ধ ইসাহিয়াম আলিহিমসালামের শরীয়তে জাকাত ছিল এর আগে মুসা আলিহালামের শরীয়তে জাকাত ছিল এর আগে দাউদ আলী ইসালামের শরীয়তে জাকাত ছিল আদম আলী ইসালাম থেকে নু আলী ইসলাম সবার সময় জাকাত ছিল এবং আদায়ের বাস্তবতাকে দলে প্রবেশ করার বাস্তবতা বলে ঘোষণা করেছেন সুহানন্দ তাই জাকাতের ইতিহাস ইসলামের ইতিহাস যত প্রাচীন মানবতার ইতিহাস যত প্রাচীন জাকাতের ইতিহাস তত প্রাচীন এবার আসেন দিলে আমরা উপকার কি পাবোলা সুন্দর করে বলেছেন করেছেন তার রসুল খুদ আপনি গ্রহণ করুন মিন আমিহীম অর্থাৎ ধনীদের সম্পদ থেকে সদা কাতান অর্থাৎ জাকাতান বাধ্যতামূলক দান জাকাত আপনি আদায় করুন কারণ তুতা হিরু এর দ্বারা তাদেরকে পবিত্র করবেন অতুজ্কি হিমবিহ এবং পরিচ্ছন্ন করবেন দুর্নীতিমুক্ত করবেন তৎহীর মানে হল सम्पद मन विश्वास परेश सार्मग्रिक भावित्रा तस्किया मान परिच्छनता मान सम्पद हराम हालाल सम्पद के दुर्नीति सुनीतर अंतर्भुक्त करतीक्रंत हथेसित सम्पे कलट एक शतभाग कर ए टू जेड आई চল্লিশ টাকায় এক টাকা একশো টাকায় আড়াই টাকা নামাজ রোজার মতো ফরজ হিসাবে হজের মতো ফরজ হিসেবে দিয়ে দিতে হবে জাকাত প্রতিষ্ঠিত থাকলে আর্থিক দুর্নীতি একেবারে কমে যাবে ভাষা আলমিন তার হাবিবকে বলেছেন জাকাত প্রতিষ্ঠা করুন আদায় করে নিন জাকাত এর দ্বারা মানুষের মন বিশ্বাস সমাজ সবকিছু জীবন পরিচ্ছন্ন হবে পবিত্র হবে আর তাস অর্জন হবে দুর্নীতি থেকে মুক্ত হবে শুধু তাই না বন্ধু আরো যে মজার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিষয়টি যাদের কাছ থেকে আপনি জাকাতটা আদায় করলেন যে জাকাত দিচ্ছে তার উপরে আপনি সালাদ করুন কারণে কেননা আপনার সালাদ তাদের জন্য সাকান তাই আদায় করি অথবা জাকাত দিতে উৎসাহিত করি অথবা জাকাত ধনির কাছ থেকে নিয়ে দরিদ্রকে পৌঁছে দেয় মুবারকের পবিত্র সময়ে করার বুঝার তৌফিক দিন আমিনামালাই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 क्यों चलते भय सब समय देखा जावार पुंजी कल रे दस टाय बांगे और दस टाय भारत पीस टी बांगलाय বতা সমধান